আপনার আমল বান দিল আপনি তো রশিদ আপনি কোরআন বান দিলিস আপনার ভিতরে তামার সমাজের ভিতরে আপনার বাড়ির কুণার ভিতরে বাড়ির লোহার দিই তাবিজ আমার এক আহ দুলাবাই কিতা আমি যখন দুবাই থেকে আইলাম আগে দেখি দুলাবাইয়ের দোকানে গেছি দুলাবাই অমুক দিছ ওন অমুক অমুক সাবে অ আমিও কইলাম দূরে দেওয়া আপনি আপনি বুঝুক কাছে কোন জায়গা ফায়দা আপনার আতার মাঝে বান্ধার ফায়দা গলার মাঝে লঠানি ফায়দা আপনার গরাত গানার মাঝে ফায়দা না আমল করলে মাঝে ফাইদা আছে ফায়দা আপনি আপনার বোঝো আর আল্লা সুবান আখল দিছ আল্লাহ ভরুসা করলে জিগার কর্তা নাই ক্ষমতার দিন তারা আষ্টা খুল মাত্র যারা সৃষ্টি সেরা করে বানাইছেন তার আখল দিছে আপনি আমি মাছ খাই মাছ খাইতে গাছা ফালে ইয়া খাই হাটা ফালে ইয়া খাইগু গোলাত লাগিয়ে আমরা বুঝি আর ই দিনের ব্যাপারে আমরা কিলা যেন বুকাবনি যাই যেটা বীররে মরে দিই যায় নামাজ পড়ে না গাতর মাঝে আসে সারা জিন্দি গাঁতের মাঝে আসে না ওগুলো ফির মানুষ তারা যদি নেক মানুষ তাহলে তারা নেক মানুষ হয়েছেন যে আল্লাবাদ আল্লাহ করতাম আমরা কি তা করতাম আমরা তো আল্লাহ ইবাদতাম এখন আমরা আল্লাহর ইবাদতার ইবাদত নিয়ম বাতি দেব খবরের নিয়ম বাতিল দে আপনি তো এলাকা দিলা দেমনি খবরের নিয়ম বাতিল মরা মানুষের বিল্ডিং মরা মানুষের বিল্ডিং আছে মরা মানুষের কিতা দে আর নিজেরা দাবি করে খুব বুদ্ধিমান মরা মানুষের কি মাল্টি বিল্ডিং এর দরকার আছে মরা মানুষের কি লাইফ দরকার আছে আল্লাহিক দান যারা নেকা সালেহীন মানুষ তারা তার আল্লাহার হিফাজত এখন আল্লাহ আমি ডাকর জোয়ার এইখানে বিশ্বাস করি না আমরা আল্লাহ আপনি নাই আমরা এখন শাহজালাল আমরা আর আল্লা খবর করবা একানরা আর আল্লাহ করে তুমি ডাকো আমি ডাকর জবাব দিবো আল্লাহ করে সার আগর তোমার তুমি যদি আমার ডাক সার্লি ফাইবাই আল্লাহ কইলে আল্লাহ সুবান করি না বুঝেন না আমায় কইরা তোর কিছু পয়সা লাগলে আমার কাজ সাফনে কিয়া কইরা লাগাওয়াড়ির বাবির কাজ খোন আমার একটু পয়সা দিতা আপনার আম্মা ঘুষা করবা আমি তো কইলাম তুই বাড়ির মায়ের রাগ করেন বা আপনারা আমার আপনারা আমার এই চলার পথ দেখাই দিস আল্লাহ সুবান আমার আমি ডাকর জবাব দিব এখন আপনি যে রাজে মরাই এনটা কইরা নাইলে আর আত্মতৃপ্তি ভাইরা খুবই আমার বাফর খটা খুব এই বছর আনিয়া সাত গরু দিয়া করাছি আর সবাই ফুসাই দিলাই পর্যন্ত আল্লাহ তাহলে আমার বুঝার তৌফিক দান সুরক্ষা